আম্মার ইবনু ইয়াসির রদ্দিল্লাহ তু আল্লাহ্ন বলেন আমি রসিল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করলাম যে তখন তার সঙ্গে মুসলিম পাঁচজন কৃতদাস দুজন মহিলা ও আবুবকর রদ্ত আল্লাহ্ন ব্যতীত অন্য কেউ ছিল না